বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহি ওস্লাত ওসসালাম আলা রসুলিল্লাহি ও আলা আলহি ওসালা তসলিমান কসীরন মজিদন ইউমীন আম্মাদ আজকের পর্বে নাম দেওয়া হয়েছে হাজার সৈন্য থেকেও মূল্যবান এক আঙ্গুল আল হাফিজ আবদুল গনি আল মগদিসি ছিলেন হাদিসের একজন ইমাম তিনি আমজনতা ও উলামা উভয়ের নিকট পরিচিত ছিলেন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 তবে যারাই থাকে তারা বাতিলের অনুগত চাটুকারদের থেকে বেশি কার্যকরী একদিন সঠিকভাবে বলতে গেলে পাঁচশো চুরানব্বই হিচরির চিলহজ মাসের চব্বিশ তারিখে দামাসকাসের এক এলাকায় তিনি আকিদার উপর ক্লাস নিচ্ছিলেন দুজন লোক তার ক্ষতি করার জন্য ব্যস্ত হয়ে উঠল এরা ছিল আল খতিফ জিয়া দিন এবং আল কাজি ইবিন আল জাক্কি তারা শাসকের কাছে গিয়ে বলল যে এই লোক অর্থাৎ আব্দুল গনি ভ্রান্ত ফলে সেই শাসক আবদুল গনি রহিমাহুল্লাহ এবং অভিযোগকারীদের মধ্যে একটি বিতর্কের আয়োজন করলো। বিতর্কে আবদুল গনি রহিমাহুল্লাহ জিতে গেলেন এই ঘটনায় দুই আশারি আরও রেগে গেল এবং তারা আবার শাসকের নিকটে গিয়ে তাকে প্ররোচিত করতে থাকল ততক্ষণ পর্যন্ত তারা থামল না যতক্ষণ না পর্যন্ত শাসক বিরক্ত হয়ে এই আদেশ দিল যে আবদুল গনি আল বাগদিসি তুমি আমার দেশ ত্যাগ করো আবদুল গণি রহিমাহুল্লাহ চলে গেলেন তবে তিনি যাবার আগে ওই দুই আশারিদের উপর বদোয়া করে গেলেন আল কাজী ইবেন আল জাক্কি একজন বিচারপতি ছিল এবং কিছুদিনের মধ্যেই সে বিচারপতি থেকে একজন পাগল লোকে পরিণত হলো হঠাৎ হঠাৎই রাস্তাঘাটে আকস্মিক পাগলামি শুরু করত এবং দিন কয়েক পরেই সে মারা গেল এবং তার সেই সাথীরও একই পরিণতি হল আল্লাহর কসম এরকম প্রচুর ঘটনা আছে তবে আপনাদের একটি ব্যক্তিগত ঘটনা বলছি যা আমার প্রায়ই মনে পড়ে যখন আমি একজন কিশোর ছিলাম আমার বাবা এখানকার এক মসজিদে খুদবা দিচ্ছিলেন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 একবার উম্মুল মুমিন আইসারাদ আল্লাহ আনহাকে নিয়ে মর্যাদা হানিকর মন্তব্য করল ফলে আমার বাবা শিয়াদের প্রকৃত আকিদা প্রকাশ করার জন্য ক্ষুতবা দিলেন এবং আমার জানামতে মতে মার্কিন যুক্তরাষ্ট্রে সেটাই প্রথম ঘটনা যখন শিয়াদের আকিদাকে কোনো মিম্বারে এভাবে উন্মোচিত করা হল আল্লাহ আমার বাবাকে আমলে পরিপূর্ণ দীর্ঘ জীবন দান করুন তিনি এটা প্রয়োজনীয় মনে করেছিলেন কেননা তখন এমন লোক পাওয়া খুব স্বাভাবিক ছিল যে বলতো আমি আগে সুন্নি ছিলাম এখন আমি শিয়া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 यह कारण बार बार जानते चाची मुहम्मदी बीन वासिक कथायी मुहम्मद बीन वासिर आंगुलर का एक हजार शक्तिशाली सैन्य हाथे थका एक हजार तरबाड़ी अदिक प्रिय ओई छोटो आंगुलटी एक हज़ार सैन्यर बसी शक्तिशाली होते ओई आंगुलटी रक्तशीरा और हाड़े तैयु जखा आल्ला आय संय तक से भयंकर हो जाए বিজয়ের পর কুতাইবা মোহাম্মদ ইবিন ওয়াসির কাছে গিয়ে জানতে চাইলেন যে তিনি তখন আঙ্গুল উঁচিয়ে কি করছিলেন তিনি বললেন আমি সংযোগ স্থাপন করছিলাম তিনি অবশ্যই সংযোগ স্থাপন করছিলেন তবে সেটা দুনিয়ার কোনো সংযোগ নয় সেটা আসলে আল্লাহ সুহানুয় তালার সাথে তাদের মধ্যেকার সংযোগ রমাদান হচ্ছে দোয়ার মৌসুম উম্মার জন্য নিজের জন্য যার জন্যই যেই দোয়া করতে আপনার মন চায় সেটা এখনি করে ফেলুন আর আপনার ভাইদের মধ্যে যারা অত্যাচারিত এবং পীড়িত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 সুরহ আয়াত শাট ওসলি আল সদিন মহমদ ও আলি ওসব ওসলাম আলহামদুলিল রবীমিন